বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليحذر الذين يخالفون عن أمره সম্মানিত দর্শক মন্ডলী গত দর্শে বেদাৎ কি এবং সেই বেদাৎ করার পরিণাম কি এ বিষয়ে কিছু আলোচনা হয়েছে তার বাকি অংশটুকু আজকের দর্শে আলোচনা হবে ইনশা আল্লাহ তালা আমরা জানতে পেরেছি যে আল্লাহ পাক আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন দিন দিয়েছেন আল্লাপাক সেটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং তার ভিতরে কোনো কমতি বাড়তি করার অধিকার পাক কাউকে দেন নাই পাক বলে দিয়েছেন ওমা আতাকুম রসুল রসুল যা দিয়েছেন সেটা তুমি নিয়ে নাও ওমা নাহা কুম আনহু ফান্তাহু আর রসুল সাহসালাম যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকো বাস নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট এর চেয়ে বেশি আমাদের করার কিছু নাই তো আজকে দর্শা আমরা জানব যে কোনো ব্যক্তি যদি দিনের ভিতরে কোনো বাড়তি কাজ করে বেদাৎ করে তাহলে এর ফলাফলটা কি এর পরিণামটা কি তো এখানে একটা জিনিস আমরা বিশেষ করে লক্ষ্য রাখবো সেটা যে যেই বেদাৎ সম্পর্কে আলোচনা হচ্ছে সেটা হলেই যে সেটা একটি এবাদত এবাদতকে মনে করে যে ব্যক্তি শরীয়তের ভিতরে কাজ করবে এটাই শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয় আর এর পরিণাম যেটা সেটা আমরা আজকে শুনবো তো এ বিষয়ে সুরাই নূরের বুঝে রাখতে হবে তারা এটা যেন বিশ্বাস করে যে আন তুষি বাহুম ফিতনাথুন অবশ্যই অবশ্যই তাদেরকে ফেতনা গিরাজ করবে আউ ইউসি বাহুম আলিম অথবা তাদেরকে অবশ্যই অবশ্যই কেয়ামতের দিন কষ্টদায়ক আজাব তাদেরকে স্পষ্ট করবে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি আল্লাহ নবী সালামের বিরোধিতা করবে সেই বিরোধিতাটা নাফরমানি করেও হতে পারে সেই বিরোধিতাটা দিনের ভিতরে কোনো বাড়তি কাজ করেও হতে পারে তাহলে এই বিরোধিতার ফলাফল হলো মা ওয়াহ নার তার প্রথম নাম্বার ক্ষতি বেদাহাত করার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম দ্বিতীয় নাম্বার ক্ষতি সেটা হলো এই যে আমরা জানি আল্লাহ রব আলিনের নিকটে কোনো ব্যক্তি যদি ক্ষমা করে আল্লাহ পাক ক্ষমা করে দেন তোবাকুল আল্লাহবা কৌল করে দেন কিন্তু আল্লাহ নবীলাম বলেছেন আল্লাহ হাজাব তোবা আনসাহ বেদা আতিন আল্লাহ নবী সাল্লাম বেদাতকারী তোবাকে আল্লাহ পাক প্রত্যাখ্যান করেছেন হাজাব তাকে বাধা দিয়ে রেখেছেন বেদাতকারী তৌবা আল্লাহ কবুল করবেন না অতক্ষণ পর্যন্ত যে সেই বেদাতটাকে পরিত্যাগ না করবে সেটাকে না ছাড়বে তাহলে দ্বিতীয় নম্বর যেটা আমাদের ক্ষতি সেটা হলোই যে বেদাতকারী বেদাত না ছাড়া পর্যন্ত আল্লাহ পাক তার তোবাও কবুল করবেন না তাকে সেই বেদাতটা যে শরীয়তে একটি বাড়তি এবং সেটা না কাজ এটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লা পাক মাফ করতে পারে অন্যথায় নয় তৃতীয় নাম্বার ক্ষতি সেটা হলেই যে আল্লাহ নবী ইসাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি শরীয়তের ভিতরে কোনো বেদাত কাজ করবে আল্লাহ এবং তার ফেরেস্তা গুণ লু আল্লাহ এবং তার উপরে কোন বেদাতি কে সম্মান করলো বেদাত আবিষ্কার করা এটা যেরকম অপরাধ এবং কোন বেদাতকে সায় দেওয়া কোন বেদাতের সহযোগিতা করা এবং সেটাকে সাপোর্ট করা এটাও অন্যায় এবং কোনো বেদাতকারীকে सम्मान कर पर्यत आल्ला लानतरकारीदात आल्लाम्दून जे व्यक्ति एम करलोल हुकुम नहीं क्यों जो बाढ़ का বাহু আমল র সেটা এমন একটি আমল এমন একটি সেটা এবাদত রাদ্যাখ্যানযোগ্য প্রত্যাখ্যাত আল্লাহ পাক সেটাকে কবুল করবেন না তাহলে এটা ক্ষতি যে কোনো কষ্ট করে এবাদত করব। সেই এবাদতের মধ্যে যদি বেদাত করে ফেলে দেয় যদিও বেদাতের স্তর আছে কোনো বেদাত মানুষকে সিঁড়ি পর্যন্ত পৌঁছায় দেয় এবং কোনো বেদাত মানুষকে কুপুর পর্যন্ত পৌঁছিয়ে দেয় এবং কোন বেদাত কবিরা গুণা পর্যন্ত পৌঁছে দেয় কিন্তু আল্লাহ রুব ইসলাম এটা বলেছেন কুল্লু বেদ আতিন ধলা আল্লাহ অকুল্লু ধলা আল্লিন ফিন্নার প্রত্যেকটি বেদাহাতি সেটা হল পদ্ধতা গোমরাহি এবং এর ফলাফল হলো জাহান্নাম তো সেখানে আমরা যারা উনিকে বেদাতকে ভাগ করে দিয়েছি যে কিছু বেদাতকে বেদাতে হাসানা বলেছি আর কিছু বেদাত বেদাতে বলেছি আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই যে আল্লাহ নবী সালাম খুদবাই যে হাদিসটা উনি বার বার উচ্চারণ করতেন ফাইনাকুল্লা মুহাদা বেদাহ অকুল্লা নব আবিষ্কৃত দিনের ভিতরে দিন সেটা হলো বেদাৎ আর প্রত্যেকটি বেদাহাত হল গুমরাহী বেদাহতের ভিতরে কোন মঙ্গল কিছু নেই এবং বেদাতম্বর ক্ষতি সেটা হলো যে সাহাল বিন সাদ রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সাহা বলেছেন নিশ্চয় আমি তোমাদের জন্য অপেক্ষা করব হাউজে কাউসারে আমরা জানি আল্লাহ রব আমাদের প্রতি আর একটি করেছেন যে আমাদেরকে আমাদের দান করেছি আর এই কাউসার হাউজ এটা একমাত্র নবী মুহাম্মদুর রসুল্লাহ সালামকে আল্লাহ পাক দান করেছেন এবং এই হাউজে আল্লাহ নবী শাহ দাঁড়িয়ে থাকবেন মানুষেরা যখন কবর থেকে বের হবে এবং সেই প্রচন্ড গরম এবং উত্তপ্ত জমিন এখানে যখন মানুষ কবর থেকে উঠে পিপাসিত অবস্থায় মানুষ ছোট করবে সেই অবস্থায় আল্লাহ নবী সালাম বলেছেন আমি তোমাদের জন্য সেই স্থানে আমি অপেক্ষা করব তো আল্লাহ নবী সালাম অপেক্ষা করবেন এবং কবর থেকে ওঠার পরে উনি হাউজে কাউসারে যারা যাবেন তাদেরকে পানি পান করাবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসারি বা মেনহু লাম সে হাউজে কাউসারের পানি আল্লাহ যাকে নসিব করবে সে কালে ও কোনোদিন সে পিপাসিত হবে না তো আল্লাহ বলে আমার নিকটে এমন কিছু সম্প্রদায় আসবে যে সম্প্রদায় জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন তখন উনি উত্তর দিয়েছেন কেয়ামতের দিন আমার উম্মতের অবস্থাটা এমন হবে ইন্না উম্মি হাজালিন যে তাদের ওজুর জায়গাটি চমকিতে থাকবে সেই চমকানু দেখে আমি চিনতে পারবো যে আমার উম্মতিকে এবং আমার উন্মত নয় তাহলে আল্লাহ নবী সাল্ল সাল্লাম উনি বলেছেন দুনিয়ায় যদি ব্যক্তি কোন সলাৎ আদায় করে নামাজ পড়ে করে তাহলে কেয়ামতের দিন ওই অজুর চিহ্নটা চমকিয়ে থাকবে এই চমকানো দেখে আল্লাহ নবী সাল সাল্লাম আমাদেরকে উম্মত বলে চিনে নিবেন কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে সেটা হলেই যে আমরা যদি দুনিয়ায় সলাৎ আদায় না করি আমরা যদি অজু না করি তাহলে কেয়ামতের দিন আমাদের জন্য এই অজুর অঙ্গ প্রত্যঙ্গি চমক আল্লা নাম আল্লা নবী সাহা সাল্লাম যেন কেয়ামতে দিন আমাদেরকে তার অম্মুদ বলে চেনে নেই তাহলে দুনিয়ায় আমাদেরকে এবাজ উদ্বন্দেগি করতে হবে দুনিয়ায় নামাজ পড়তে হবে অজু করতে হবে আল্লাহ নবী সাহাশালাম বলেছেন আমি এই অজুর চিহ্ন দেখে আমার উম্মতদেরকে পানি পান করাব হঠাৎ করে এমন হবে যে পানি পান করাচ্ছেন ওজুর চিহ্ন দেখে হঠাৎ করে তার সামনে একটা পার্টিশান দেওয়া হবে যে এদেরকে আপনি পানি পান করান না বাধা সৃষ্টি করে দেওয়া হবে তাদেরকে পানি পান করাতে দেওয়া হবে না তো আল্লাহ নবী ইসালাম সেই ওজুর চিহ্ন দেখে বুঝতে পারবেন যে এরা আমার উম্মত এবং এদেরকে পানি পান করাতে চাইবেন তো যখন তাদের সামনে বাধা সৃষ্টি করা হবে তো আল্লাহ নবী সালাম বলেছেন যে এরা তো আমার অম্মত আমার সামনে বাধা কেন তখন আল্লাহ নবীল বটে তবে তারা কেমন যারা নাকি দিনের ভিতরে মা আহদাসু বাদাক আপনার পরে অনেক নতুন নতুন কাজ তারা আবিষ্কার করেছে সৃষ্টি করেছে তাহলে আল্লাহ নবী সাল্ল সাল্লাম এই জবাব শোনার পর উনি বললেন সোহকান সোহকানিমানা বাদি যারা আমার দিনকে তাবদিল করেছে পরিবর্তন করেছে সহকান সহকান তাদেরকে আমার কাছ থেকে আরো বেশি দূরে সরিয়ে নিয়ে যাও আরো বেশি দূরে সরিয়ে নিয়ে যাও তাহলে আমরা পঞ্চম ক্ষতি যেটা পেলাম সেটা হলে যে আমরা যদি কোনো বেদাতের কাজ করি তাহলে যেমন আল্লাপাক দুনিয়ায় ফেতনা দেবেন কেয়ামতের দিন জাহান্নাম দেবেন ঠিক তেমনই আমাদের তৌবা কবুল হবে না এবং আল্লাপাক আমল কবুল করবেন না এবং अल्लाह लान ठीक तेम ही भाव हाउजे काउसारेर पानी वंचित हब व्यक्ति कतना क्षतिग्रस्त हो जे व्यक्ति के हाउजे काउसार पानी नसीब हा तीगुली जाना पे बेदहत थके दूरे थकते है एकटू बत आबादे सामने बाकी आलोचना नहीं आसबो अल्लाह रबुल आलमीन के जान दिन बोझा तरपर अमल करा तौफिक दान कर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 কেমতের মাঠে তোমরা কি না কবরের আজাব জানার জন্য দেখুন মৃত্যুর শুক্রবার বিকেল সাড়ে চারটে বাংলাদেশে ও বিকেল চারটে ভারতে বিস বাংলায়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 আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় জিজ্ঞেস করা হল হে আল্লাহ রসুল সাল্লাহাম কে ওই ব্যক্তি रसुल्ला सल्लम जे व्यक्तर अनिष्टताशीपद नये सेहि बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय अनुच्छेद, ऊनत हदीस नम्बर छ हज़ार যখন হজ ফরজ হচ্ছে আপনি আপনি আদা করে দিচ্ছেন যখন আপনার প্রতি সিয়াম বা রোজা তখন আপনি কেন আল্লাহর সুন্দর নাম নিয়ে মোমিন করে প্রত্যেক কাজের আরম্ভ ইসলামের প্রধান স্তম্ভ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বেদায়েতের পরিণাম সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তো আমরা বলেছি যে বেদাৎকারীর কতগুলি ক্ষতি আছে যে ব্যক্তি বেদাৎ করবে তার জন্য প্রায় আটটি ক্ষতি আছে তার ভেতরে পাঁচটি ক্ষতি আপনাদের সামনে উপস্থাপন করেছি ছয় নম্বর ক্ষতি সেটা হলে এই আল্লাহ তালা বলছেন লিয়াহ মিলুজার কামির তৈমি অমিন আউজার ইন ইউদ্ অর্থাৎ যে ব্যক্তি কোনো বেদাহাত আবিষ্কার করবে এবং সেই বেদাতের দেখা দেখি সেই বেদাতের গুণা তাকে বহন করতে হবে যেহেতু সে আবিষ্কার করেছে আল্লাহ নবী সাহা বলেছেন যে মান সন্না সুন সৈত ফালাহু উজরুহা বা বিজরুমান আমিলা বিহা যে ব্যক্তি কোন খারাপ সন্ন্যত চালু করলো কোনো খারাপ অভ্যাস চালু করল তার গুণা সে পাবে এবং তার দেখা দেখি আরও যত মানুষ গুণা করবে এই সবার গুণাও তাকে বহন করতে হবে দেখা দেখি যারা তার অনুসরণ করেছে এবং যাদেরকে ফতুয়া দিয়েছে করার জন্য তাদের গুনাও তাকে বহন করতে হবে হে মুসলিম ভাই কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে সে চুরি করার গুণা পাবে কোনো ব্যক্তি যদি জিনা করে তাহলে জিনা করার গুনা সে পাবে হত্যা করলে হত্যা করার গুণা পাবে কিন্তু বেদাত জিনিসটা যেহেতু মানুষ দিন মনে করে করে বিধাই এইটার পরিণামটা কি সেটা দেখা অন্য মানুষ যখন আবার সেটাকে দিন মনে করে আমল করবে তাহলে এর গুণাও তার হবে এবং তার দেখা দেখি যত মানুষ আমল করবে তার গুণাও তাকে বহন করতে হবে সপ্তম নম্বর যেটা ক্ষতি সেটা হলে যে ব্যক্তি বেদাত করে বেদাতকারী ব্যক্তি সে সুন্নতর ওপর আমল করা থেকে বঞ্চিত হয়ে যায় এরপরে অষ্টম নম্বর ক্ষতি সে বিষয়ে কয়লা সুফিয়ান সুফিয়ান বলেছেন আল বেদা তু আহাব্ব ইলা এবলিস মিনাল মা আসিয়াথ বেদাৎ এটা এ বিলিস অর্থাৎ শয়তানের কাছে অন্যান্য গুনার চাইতে বেশি প্রিয় কেন বেশি প্রিয় এখানে একটা হেকমত আছে এটা একটা জানার বিষয় সেটা হলেই অন্যান্য যেগুলি গুণা আছে যে ব্যক্তি চুরি করে সে জানে এটা চুরি করা অন্যায় বিধাই চুরি করার পরে সে যদি অন্যায় মনে করে থাকে তাহলে একদিন না একদিন সে আল্লাহবা করতে পারে তো চুরি করার পরে যদি আল্লাহর কাছে তো বা করে আল্লাহ ক্ষমা করতে পারেন ঠিক এমনভাবে হত্যা করেছে হত্যার পরে যদি সে আল্লাহর কাছে তো করে আল্লাহ ক্ষমা করতে পারবেন কিন্তু আমরা কি কাউকে দেখেছি যে ব্যক্তি বেদাত করে সে তো সেটাকে অন্যায় মনেই করে না সেটাকে যদি দিন মনে করে আমল করে তাহলে দিন মনে করে যে ব্যক্তি বেদাতে উপর আমল করবে তাহলে সে সেখান থেকে তৌবা করবে কেন তৌবা করার প্রশ্নও আসে না সেটাকে গুনা মনেই করে না বরং সেটাকে সওয়াব এবং দিনের কাজ মনে করে করে এই জন্য খুশি হয় যে এই ব্যক্তি কোনোদিন তোবা করার তৌফিক পাবে না সেটাকে গুণাও মনে করবে না এবং সে তৌবাও করবে না এবং সে এই গুনা নিয়েই সে মারা যাবে এই আটটি ক্ষতি সুরাই নূরের ত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি আল্লাহাক বলেছেন ফাল ইহা হদারীনা আন আমি যারা নাকি আল্লাহ নবী সাহা আসলামের আদর্শের বিরোধিতা করে আন তুষি বাহুমাতাহুম আজাবুন আলিম অথবা তাদেরকে অবশ্যই অবশ্যই কেয়ামতের দিন কষ্টদায়ক আজাব তাদেরকে স্পর্শ করবে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি আল্লাহ নবী সাহা আসলামের বিরোধিতা করবে সেই বিরোধিতাটা নাফরমানি করেও হতে পারে সেই বিরোধীতা দিনের ভিতরে কোনো বাড়তি কাজ করেও হতে পারে তাহলে এই বিরোধিতার ফলাফল হল মা নার তার প্রথম নাম্বার ক্ষতি বেদাত কারণে তার ঠিকানা হবে জাহান্নাম দ্বিতীয় নাম্বার ক্ষতি সেটা হলো এই যে আমরা জানি আল্লাহ রবুল আলমিনের নিকটে কোনো ব্যক্তি যদি গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাপা ক্ষমা করে দেন তোবা কুল আল্লাপা তোবা কৌল করে দেন কিন্তু আল্লাহনবী ইসাল সাল্লাম বলেছেন যে বিষয়ে আনসবিন মালিক এ তিনি বলেন আল্লাহ নবীলাম বলেছেন ইন্দাল হাজাবাত द्वित नम्बर क्षति से बेदातकारी बेदात ना छात्र आल्लाबाओ कबुल करना से बेदात शरियते এবং সেটা না কাজ এটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে পাক মাফ করতে পারে অন্যথায় নয় তৃতীয় নাম্বার ক্ষতি সেটা হলেই যে আল্লাহ নবী সাহাশালাম বলেছেন যে যে ব্যক্তি শরীয়তের ভিতরে কোনো বেদাত কাজ করবে আল্লাহ এবং তার ফেরেস্তা লান আল্লাহ আল্লাহ পাক লানত করেন অমালাহ এবং তার ফেরেস্তা লত করেন কার উপরে মান আহাসন যে ব্যক্তি কোনো বেদাত ইজাদ করলো কোনো বেদাত আবিষ্কার করলো অথবা কোনো বেদাতিকে সম্মান করলো বেদাত আবিষ্কার করা এটা যেরকম অপরাধ এবং কোনো বেদাতকে সায় দেওয়া কোনো বেদাতের সহযোগিতা করা এবং সেটাকে সাপোর্ট করা এটাও অন্যায় বেদাত সম্পর্কে আমরা কনান এবং হাদিস থেকে বের করে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো এই আলোচনার পরে আমাদের যেটা ইমানই দায়িত্ব সেটা হলো এই যে আমরা প্রত্যেক বিষয়ে রিসার্চ না করে না জেনে সমাজে একটা জিনিস চালু আছে জন্মগতভাবে একটা জিনিস করে আসছি সমাজে এটা রেওয়াজ আছে অমুক হুজুর এটা বলেছে অমোক আলেম এটা বলেছে না আল্লাপের দিন মুখের উপর ভর করে যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা বুঝতে পারবে যদি আমি দুনিয়ায় আল্লাহ এবং তার রসুলে আনুগত্য করতাম এত করতাম তাহলে আজকে জাহান্নামে আসতাম না এবং বলবে অকল ও إِنَّا أَطَعَنَا سَاجَتَنَا وَكُبَرَآَنَا فَأَضَلُّونَ السَّبِيلَا وقالوا ربنا ترى بولبه هيا hey الله اما در جارا برو برو بزرگو چلو برو برو نتا چلو شه برو برو نتا را اما در الله ربنا آتهم دعفين من العذاب والعنهم لعنان كبيرا آیا الله تومی تدر که دبل عذاب داو ايبن تدرو پر برو لعنوت کرو تحول যে আমি আমল করেছি বটে কিন্তু সে আমলটা গ্রহণ না হওয়ার কারণটা হলেই সে আমলের ভিতরে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য ছিল না এত ছিল না যার জন্য সে আমলটা কবুল হয় নাই তাই সে আক্ষেপ করে বলবে আমি যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম এত করতাম তাহলে আজকে জাহান্নামে আসতাম না তাহলে এই ওজোর পেশ করার পরে আল্লাহ পাকি তাদেরকে ছেড়ে দিবেন যে ঠিক আছে যাও তুমি তো তাদের অনুসরণ করেছ তাদের পিছনে চলেছ ঠিক আছে তাদেরকে তুমি না এটা বিধান নয় কারণ আল্লাপাক বিবে আমি তোমাকে ভালো এবং মন্দ সব কিছু যাচাই করার ক্ষমতা দিয়েছে তো আল্লাপাক আমাকে বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানটি খাটিয়ে আমাদের যাচাই করতে হবে বুঝতে হবে জানতে হবে শরীয়ত কোনটা সঠিক কোনটা সঠিক নয় अल्लाह जीवन थे मृत्यु पर्यत सकल विषय ज्ञान आल्ला पद दान सलमान फार्सी एक यहुदी बोले हे सलमान फार्सी तुम्हारे दिन टा कम दिन जो तुम्हारे नबी तुम्हारे सबकिा दे তিনি বলছিলেন হ্যা আমাদের নবী আমাদের সব বিষয়ে শিক্ষা দান করে এমন কি আমাদের আলহামদুলিল্লাহ আল্লাপের ইচ্ছায় সেই দিন আমাদের মাঝে কোরআন এবং হাদিসের মাঝে সেই দিনটা সংরক্ষণ আছে এবং আল্লাহ নবী সাস্লাম বলছেন তাজফাতি রাহিরা আল্লাহ কেয়ামত পর্যন্ত এক শ্রেণী মানুষ থাকবে যারা এই হাদিসকে মেনে তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তো আল্লাহ বলেছেন হক আল্লাহ সতর্কবাণী করে দিয়েছিলেন সেটা হলো এই যে ফালিয়া হাজারিল্লা দিনা ইলি ফোন আনিহি তোমরা যেন আল্লাহ এবং তার রসুলের যেন মুখালিফাত না করো বিরোধিতা না করো তো একজন ব্যক্তি যদি আমল নাই করে তাহলে সে কোনো ফলাফল পাবে না যে ব্যক্তি সম্পর্কে আল্লাপাক বলছেন যে আল্লাহন হায়াতি দুনিয়ায় ভালো মনে করে আমি অর্থ ব্যয় করলাম সময় ব্যয় করলাম মেহনত করলাম কিন্তু আপনার জীবনের সমস্ত সকল বিধান কোরআন এবং হাদিসে আছে সেখান থেকে খুঁজে বের করতে হবে যদি নিজে যে না জানি ফাস আলু আহ্লাহ তুমি যদি নিজে না জানো তাহলে যে জানে তার কাছ থেকে তুমি জিজ্ঞাসা করে নাও জিজ্ঞাসার মাধ্যমে তুমি তারপরে তুমি আমল করো আল্লাহ দাও তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে আর সাহাবা ইকরামের আদর্শ কি ছিল যে তারা যেকোনো বিষয়ে কোনো সমস্যা হলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসাবাদ করতেন ওনার কাছ থেকে জেনে নিন तरपे तेन आमल करतें वनार्स ना जिन्हे निजर पक्ष निजे विवेक खाटी को यह आब्दुल्ला सऊद रजियाल्लाहू उन्नी जो फतुआ दतुआ देवारे उन्नी जो देखेंतुआटी हादिसर संगे मिल आखिर उन्नीत हलोर सब चे ब खुशिर कारण जो कथाटी परवर्ती कथाटी हादिसर संगे मिल खे ग देखा जाब उजू करब रोजा राखब জাকাত দিব হজ করব সে বিষয়ে আল্লাহ নবী সালামের পরিপূর্ণ আদর্শ আমরা হাদিসের ভিতরে পাই ওজুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জাকাতের বিষয়ে শুরু থেকে নিই শেষ পর্যন্ত কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য সবকিছু জানার পরেও তারপরেও যেন আমরা সবসময় এটাই চেষ্টা করি যে নিজের পক্ষ থেকে আরো কিছু বাড়তি কাজ শরীয়তের মধ্যে ঢুকানোর চেষ্টা করি বা আমরা অনেকেই করে আসছি আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দর প্রতিষ্ঠিত করেন আল্লাহ পাক জন আমাদেরকে বেদাত বুঝা এবং তার থেকে বেঁচে থাকার তৌফি দান করেন আল্লাহ পাক জন আমাদেরকে নেক আমল করার তৌফি দান করেন করেনা রবিন আসসালামু আলাইকুম ওরি ওবরক उत्तम शिक्षा समूह की शेख एक आदर्श मुसलिमचय देखने प्रोग्राम चल्लिस हदीस ग्रंथ धारावाहिक दर्शम দেখুন নবী সাল্লাহ আলাই প্রতি মঙ্গলবার দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন सत्यता बना देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रंगल देश रे आठ भारत पीस टी যারা ভুলে গেছে আল্লাহর বিধান আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত এগারোটায় বাংলাদেশে साढ़े दस टाय भारत पीस टी बांगल है